কয়জন দুইজন একজনের নাম ইসমাইল আর আরেকজনের নাম ইসহাক আলাইলাম কোরবানী দিছেন কাকে ইসমাইল আলাই আল্লাফাক সুরা সফাতের মধ্যে এই ঘটনাটা অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ সুবাহা বর্ণনা দিয়েছেন যে ইব্রাহিম আলসালাম আল্লাহর কাছে দোয়া করলেন রাবি হাবলি মিনা সাল আল্লাহ আমাকে একটা সালহীন সন্তান দাও আল্লাহ সুবান বলছেন ভাবা সারনা হু মিন হালিম আমি তোমাকে একটা হালিম সন্তান দিব সুহান আল্লাহ এরপরে সন্তান দিলেন দেওয়ার পরে পালাম্মা বালাগামা হুসাইয়া যখন বাবার সাথে চলাফেরা করার মত বয়সে বাবা আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করতেছি পঞ্জুর মা যা তারা এই ব্যাপারে তোমার অভিমত কি ছেলে বলে উঠলেন কল আয়া আবাফা তোমার আব্বা আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেই নির্দেশটা বাস্তবায়ন করুন সাতা আল্লাহ ইনশাআল্লাহ আপনি আমাকে সব অন্তর্ভুক্ত পাবেন যখন দুজনেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন এবং চিৎ করে শোয়াই দিলেন পাক বলেন। আমি মোহসেনদেরকে প্রতিদান দিয়ে থাকি সোহান এরপর আল্লাপাক ইসমাইল ইসলামের পরিবর্তে একটা দুম্বা পাঠাই দিলেন সেই দুম্বাটা কোরবানি দিয়ে ইসমাইল আলহাম রক্ষা পেলেন এই ঘটনা কত সুন্দর করে আল্লাপাক কোরানে কারিমের মধ্যে উল্লেখ করেছিল কিন্তু এই ঘটনার সাথে কতগুলো মিথ্যা কথা প্রচলন হয়ে গেছে যেগুলো কোরআনে কারিম আল্লাহ সুমান বলেন নাই নবী সালাম হাদিসেও বলেন নাই এর মধ্যে এক নম্বর মিথ্যা কথা আল্লাপাক নাকি ইব্রাহিম আলহালামকে স্বপ্নে দেখাইছেন বারবার তোমার প্রিয় বস্তুটা কোরবানি কর এরপরে ইব্রাহিম আলি সাল্লাম চিন্তা করতেছেন যে আমার প্রিয় বস্তু কোনটা প্রিয় বস্তু কোনটা খুঁজে পাচ্ছেন না খুঁজতে খুঁজতে খুঁজতে অনেক গবেষণা করে উনি পাইলেন যে উনার প্রিয় বস্তু হলো ইসমাইল আলহিসাম ছেলেটাই তার কাছে প্রিয় তখন তিনি ছেলেকে কোরবানি করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন এই যে প্রিয় বস্তু কোরবানি করার কথা এটা কোন কোরআন একও বলা হয়নি এবং কোন হাদিসেও সহি জাল কোন হাদিসে আসা নাই মানে কোনো হাদিসের কিতাবেই ঢুকে নাই সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়ার যে প্রিয় বস্তু কোরবানি করতে বলছেন প্রিয় বস্তুর কথা নাই সরাসরি এখানে ইব্রাহিমে ডেকে বলছেন বাবা আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করতেছি তো স্বপ্নে তো প্রিয় বস্তু করার কথা দেখেন নাই ছেলেকে কোরবানি করতেছেন জবাই করতেছেন এটাই তিনি সরাসরি স্বপ্নে দেখছেন কিন্তু এখানে মিথ্যা গল্প ঢুকে গেছে प्रिय वस्तु कुरबानी करते देखें मिथ्याल आलिस्लम के ना कि दावत खवान कथा हजारा के बोलो तुम्हें एक गोसल कर नतुन कपड़ सपड़ पर सजाई गुसाई दाओ जो एक जगह दावा जाब यह दावतर कथा आल्ला एक जो नबी ना कि मिथ्याथा तर स्त्री सेलर सा मिथ्याथा कुरबानी करार नहीं जाटर नबीर श কত বড় তারা সরাসরি বলছেন ছেলেকে এটাকে কি ছেলে নাকি মিথ্যা কথা বলে নিয়ে যাইতেইবো বাবা আল্লাহর নবী ছেলে আল্লাহর নবী জমিনে সবচেয়ে উত্তম মানুষ আল্লাহর নবীরা সোহান এবং নবুগত হল জমিনে সবচেয়ে দামি জিনিস সবচেয়ে মূল্যবান জিনিস ইসমাইল আলহি সালাম আল্লাহ নবী ভাব আল্লাহ নবী এখানে মিথ্যা কথা দরকার কি আল্লাহ নবীরা কি মৃত্যুর বয় পায় নাকি মৃত্যুর বয় পাইলে তারা নবী হতে পারেন নাকি তাদের কাছে যদি এরকম মৃত্যুর বয় থাকতো আল্লাহ তাদেরকে নবুগত দিতেন না এই জন্য ইসমাইল আলামকে সরাসরি বলছেন ফানজুর মাজা তারা এই ব্যাপারে তোমার অভিমত কি ছেলে কেমন নবীওয়ালা জবাব সুন্দর করে বলছেন ফাল মা আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা বাস্তবায়ন করুন কারণ ছেলে জানে বাবা আল্লাহ আল্লাহর যেটা দেখেন এটা আল্লাহ নির্দেশ নবীদের এজন্য নী বুঝতে পারছেন ছেলে যে আমার বাবা নবী আমার বাবা যেটা স্বপ্নে দেখছেন সেটা ওহি সুতরাং ওহি আল্লাহ না আমি করবানি হই আমি জবাই হয়ে যাই বাবাকে বলছেন যে তুফা ইয়া আবাতি ফাল মা তো উমার তাহলে কোরআন যেখানে স্পষ্ট বলছে সেখানে মিথ্যা কথা বলি দাওয়াত খাওয়ার জন্য নিতেছে এই করার জন্য নিতেছে বলে দিতেছে যে তোমার এরকম কত গল্প বাণী সাথে মিলেই বানানো হয়েছে তারপরে নাকি ইসমাইল আল ইসলামকে গিয়ে চুরি চালায় ছুরি জবাই হয় না তারপরে বলছে যে আব্বা আমারে দড়ি দি বাদি পেলাম শক্ত করি না বাজলে আপনি কিন্তু আমারও যখন জবাই করবেন তখন আমার হাপ্পা আপনার গায়ের সাথে লাগিয়ে যেতে পারে। তারপরে আমার রক্ত মাখা জামাটা আমার মার কাছে পৌঁছাই দেন তারপরে আমার এই করবেন সেই করবেন কত গল্প আছে এই ব্যাপারে এগুলো সব ডাহা মিথ্যা কথা এইগুলো সনদবিহীন মিথ্যা কথা মানে কোনো হাদিসের ভিতরে ঢুকার মিথ্যা কথা না হাদিসের কিতাবে ঢুকা জাল হাদিস না এই এমনে কমন মিথ্যা কথা মানে এখানে ইসমাইল আল ইসলামের ব্যাপারে আল্লাহাকে স্পষ্ট যেখানে আয়াত বলে দিচ্ছেন আল্লাহর হুকুম বাস্তবায়ন করবেন ওয়া তাল্লাহ লিল তখনই আল্লাহ বলছেন ওয়া না শরীর লাগে নাই এখানে ওয়াও ব্যবহার করছেন আল্লাহ ওয়া মানে তাৎক্ষণিক আর সুম্মা মানি একটু পরে এখানে সুম্মা আসে না এখানে আল্লাহ সোভান আমার হুকুমের সামনে মাথা নত করে কিনা আমি জবাই করতে বলছি জবাই করার জন্য এরা রাজি হয়েছে কিনা এটাই হলো আল্লাহ সুবেন মূল দেখার বিষয় আল্লাহ দেখছেন যে বাপা রাজি ছেলে রাজি সোহান আল্লাহ সুতরাং এখানে ওই এত নাটক সাজানোর আল্লাহর জন্য দরকার নেই আল্লাহ মনের অবস্থাটা খুব গভীরভাবে জানেন আমাদের অন্তরে কি নড়াছড়া করতেছে কি ইচ্ছা করতেছে সব রাব আলমিনের কাছে জানা আছেন ওইটা যদি রাব্দুল আলমিনের জানা না থাকতো তা আরবের কোনো মুনাফেককে জীবনে কেউ মুনাফেক হিসেবে ধরতে পারতো না কারণ এদের বাহ্যিক চেয়ারা দেখলে তো বিরাট আল্লাহর বিরাট বুজুর্গ মুনাফেক যারা ছিল কিন্তু এদের অন্তরের অবস্থা আল্লাহ সবানা জানতেন এজন্য আল্লাহ পাক জানাই দিচ্ছেন যে এগুলা এগুলা বলে আল্লাপাকালাম মুনাফেকের তালিকা কারণ এদের দ্বারা ইসলাম ক্ষতিগ্রস্ত হতে পারে তাহলে এই মুনাফেকের তালিকা করা সম্ভব হয়েছে কিভাবে যে আল্লাহ জুবান অন্তর অবস্থা জানেন বলেই তাহলে তাদেরকে আল্লাপাক কোরবানি করতে বলছেন অন্তরে তাদের কি ইচ্ছা সেটা আল্লাপাক জেনে ফেলছে জানার পরেই আল্লাপাক ডাক দিছেন ওয়ানা ইব্রাহিম তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে সুহান তাহলে এই যে কোরবানি সংক্রান্ত এবং এটাকে প্রসিদ্ধ একটা কিতাব আছে আসনাল মাতা আলেম কিতাবটার নাম হলো আসনাল মাতা আলেম এই কিতাবের লেখক হলেন মোহাম্মদ ইবনু সৈয়দ দরবেশ হুত মানে উনি দরবেশ হুত নামে পরিচিত এমনি আসল নাম মোহাম্মদ উনি বারোশো ছিয়াত্তর হিজড়িতে মারা গেছেন তাহলে এখন চলে কত হিজড়ি হিজরিতে মারা বারোশো তাহলে আজ থেকে একশো কত বারোশো ছিয়াত্তর বলেন দেখে গনান দেখে তাহলে একশো আর ওখানে কত চব্বিশ চব্বিশে আর একশো একশো বছর একশো বছর আগে তিনি মারা গেছেন ওই একশো বছর আগে তিনি লিখে গেছেন তার কিতাবের দুইশো তিরাশি এবং দুশো চুরাশি পৃষ্ঠায় বলছেন যে এই যে গল্পগুলো বানানো হয়েছে এইগুলা একেবারে জাল মিথ্যা এবং জিন্দিক বানানো জিন্দিক মানে যারা নাস্তিক যারা ইহুদি যারা খ্রিস্টান যারা ইসলাম বিদ্বেষী তাদের তৈরি করা মিথ্যা জাল বানার গল্প আজ থেকে একশো বছর আগে মারা গেছেন তিনি লেখে গেছেন তাহলে এটা এখন আমরা বানাইতেছি আর এগুলো জালহাদিস মানে এগুলো সনদবিহীন জালহাদিস জালহাদিস দুই রকমের বলছি কিছু কিতাবে ঢুকা জালহাদিস আর এগুলো কিতাবেই ঢুকে নাই কিতাবের বাইরে বাইরে ঘুরতেছে এগুলা মানুষের মুখে মুখেই ঘুরতেছে এগুলা কোন হাদিসের গ্রন্থে ঢুকে নাই